ঘটতি করবেন না কিন্তু অতীতে ফরোজ আজেব ঘাটতি হয়েছে করার কি আছে তাহলে সৈন্যত নফল দিয়ে আপনাকে কি করতে হবে ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে সহি শেষ হাদিস হাদিসটি এবং সহি মুসলিমও রয়েছে আবুহার দুটি আল্লাহ আছে একটা কথা আছে একটা কথা বলতে একটা কথা বললে মেলাটি কথা বলেছেন অনেকগুলি কথা বলে দিয়েছেন তাই না আমরা যেমন বলি ঠিক ওই দুটি বাক্য আছে আল্লাহ জবানের ওপর খুব হালকা বলতে একবারে সহজ মুখস্ত করতেও সহজ কোনো মেহনত পরিশ্রম লাগে না কষ্ট লাগে না আর কি আর ভারী কি মহান আল্লাহ পাক কাছে বড়ই প্রিয় এই দুটি কথা এই দুটি বাক্য অত্যন্ত প্রিয় আল্লাহ পাকের কাছে কি সেই দুটি সুবাহ আল্লাহি একটি অসুহান আর অসুবান মহান আল্লাহর পবিত্রতা মহত্ব ঘোষণা করছি সুভান আল্লাহমদেহ সুবাহ আল্লাহ আজ কার মুখস্থ নেই না আবার গিয়ে মুখস্থ করতে হবে সকলের মুখস্থ আছে কিন্তু আমল করছেন যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দি। একবার কম্পকে পড়ে দিই বা তিনবার পড়েনি দশ বার পরে নি বা যতবার এই রকম জরুরি নয় একবার সাতবার দশ বারই হইতে হবে আপনি রাস্তায় চলছেন পড়তে অসুবিধা আছে নাকি পা পায়ের কাজ করছে যাবেন গন্তব্যস্থানে হেঁটে যাচ্ছে আর যদি আপনি গাড়ি চালান তো গাড়ি চালাতে যে অঙ্গগুলি লাগে সেগুলি কাজ করছে জবান গাড়ি চালায় না জবানি আপনি পড়তে আছেন অসুবিধা আছে কিছু কত নেকি থেকে আমরা বঞ্চিত এত মূল্যবান দুটি ক্যালেমা বাক্য পড়ার তৌফিক হয় না আর কয়েক ঘন্টা নেট নিয়ে বসে থাকেন কি জবাব দেবেন আল্লাহ কতবুলকেদিন চিন্তা করেছেন সুভান আল্লাহ